আবু হুরাইরা বর্ণিত তিনি বলেন লোকে বলে আবু হাদিস বর্ণনা করে অতপর তিনি তিলৎ করলেন আমি সেসব স্পষ্ট নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য কিতাবে তা বিস্তারিত বর্ণনার পরও যারা তা গোপন রাখে আল্লাহ তাদেরকে অভিশাপ দেন এবং অভিশাপকারী তাদের অভিশাপ দেয় এই যে আমার মুহাজির ভাইয়ের বাজায় কেনা বেচায় এবং আমার আনসার ভাইয়েরা জমাজমির কাজে মশগুল থাকত আর আবু হুরায়রা রাজিদালাহু অভুক্ত থেকে তুষ্ট থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সঙ্গে লেগে থাকত তাই তারা যখন উপস্থিত থাকত না তখন সে উপস্থিত থাকত এবং তারা যা আয়ত্ত করত না সে তা